আসসালামক রহমতুল্লাহুল বিসম রহিমিত মাহফুজ وقال سبحانه وتعالى كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسوهن سبع سماوات وهو بكل شيء عليم আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে প্রথমেই সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মোহাম্মদ রসুল প্রতি সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র কোরআনের বিশেষ করে আল কোরআন ও আধুনিক বিজ্ঞান আধুনিক বিজ্ঞানের সাথে কোরআনের শিক্ষার একটি সমন্বয় ভিত্তিক আলোচনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করে চলছি তারই ওই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে সোরা বাকারা থেকে পঠিত দুটি আয়াত নিয়ে আপনাদের সাথে কথা বলব ইনশা আল্লাহ ইতিপূর্বে আলোচনায় আপনারা যারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন অনুষ্ঠানগুলোতে যোগ দিয়েছিলেন তারা উপলব্ধি করেছেন কোরআন আল্লাহর বাণী আল্লাহ সু তালা এই কোরআনকে নাজিল করেছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর কোরআন হলো আলোকবর্তিকা সিরাজিরা এক উজ্জ্বল আলো কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী এক অভিসংবাদিত কিতাব ফুরকান কোরআন হলো মানুষকে পথ প্রদর্শন করার এক তুলনাহীন কিতাব কোরআন এমন এক কিতাব যার ভিতরে বর্ণিত যাবতীয় ঘটনা বলি, ঘটনাবলী বলি, উপদেশাবলী নিষেধ সমূহ আদেশ সমূহ সবকিছু চূড়ান্ত সত্য সঠিক কোরআনে বর্ণিত কোনো বিষয় ঘটনা অথবা কোরআনে আলোচিত কোনো সৃষ্টি অথবা সৃষ্টির ক্রমবিকাশ আমরা যাই কিছু দেখি না কেন তা চূড়ান্তরূপে সত্য এজন্য আলকর আন তার সৌরাতুল বাঁকরায় চ্যালেঞ্জ করেছে যে এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই কোরআন হচ্ছে ওবাই গিনাদ সুস্পষ্ট বিবরণ তিবিয়ানান প্রত্যেক বিষয়কে কোরআন সুস্পষ্ট করে বলে দিয়েছে একজন সাধারণ মানুষ সেও কোরআন পড়ে বুঝে কোরআনের ভাব উপলব্ধি করতে পারে কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারে এবং কোরআন থেকে শিক্ষা নিয়ে সে নিজে নিজেকে পরিচালিত করতে পারে এটা হলো কোরআনের একটা আশ্চর্য রকমের বৈশিষ্ট্য এবং এটা কোরআনের একটি অভিসংবাদিত তার ভাষা বর্ণের এবং অর্থের উপলব্ধি করার ক্ষেত্রে একটি মৌজা আল্লাহ বলছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি কে আছে তোমাদের মধ্যে যে এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে অনেক সময় আমাদের সমাজে এরকম কথা বলা হয় যে কোরআন তো সবার জন্য না কোরআন বড় বড় আলেম যারা যারা কোরআনের তাফসির এবং কোরআন কোরআন বোঝার জন্য যে প্রয়োজনীয় অলম এগুলো যদি না হয় তাহলে সে কোরআন পড়ে বুঝবে না কোরআনের জ্ঞান সে আহরণ করতে পারবে না সে কারণে অনেক সময় আমাদের সহজ সরল ধর্ম বিশ্বাসী মুসলিম ভাই বোনদেরকে হতাশ করে দেওয়া আপনারা কোরআন পড়বেন না কারণ আপনারা কোরআন বোঝার মতো জ্ঞান রাখেন এটি সত্যিকার অর্থে আল্লা সুবাহান কোরআনের প্রতি একটি অপবাদ মানুষকে কোরআন থেকে দূরে রাখার একটি অপকৌশল এবং কোরআনে বর্ণিত কোরআনে আলোচিত যে সহজ সরল ভাষায় অবতীর্ণ কিতাব এই কিতাবের প্রতি একটি কঠোরতর একটি কঠিনতম একটি এমন দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে যে কোরআন খুব কঠিন আল্লাহ বলছেন আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি না অবশ্য অবশ্যই আমি কোরআনকে সহজ করে দিয়েছি যাতে করে এখান থেকে মানুষ উপদেশ গ্রহণ করতে পারে তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই কোরআনের ধারাবাহিক আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করে চলছিলাম আমরা এখানে स्पष्ट चाहिए कुरने अनेक विषय वर्णित हो जावन करते कुरने एम सृष्टिर कथा बे आजकल आधुनिक विज्ञान पुछते परि कुर एम एम सृष्टि तथ्य आलोचना कर सम्पर्क एख कुरान चूड़ान धारणा दीते कुरने मालायिका কুলদের সম্পর্কে একটা ধারণা পাই আল্লা সুবাহন আলা অসংখ্য ফেরেস্তা সৃষ্টি করেছেন এবং ফেরিস্তাদের দ্বারা বহু কাজ নিয়ন্ত্রিত হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রধান ফেরিস্তা জিব্রাইল আলাহিস্লা তাল্লাম যার মাধ্যমে আল্লাহাকে কোরআনকে পৃথিবীতে প্রেরণ করেছেন মালাকুল মৌর একজন ফেরিস্তা আল্লাহ যার মাধ্যমে মানুষের জীবনকে কেড়ে নেন মৃত্যু প্রদান করেন এইভাবে অসংখ্য ফেরিস্তার কথা আমরা আনে এবং বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসলামের হাদিসে পেয়ে থাকি কিন্তু আজকের বিজ্ঞান বলবে ফেরস্তা কোথায় ফেরিস্তা বলে কিছু নেই ফলে আমাদেরকে আমাদের বিশ্বাসকে আমাদের আকিদাকে আমাদের ইমামকে অবশ্যই আমরা কোরআনের দেয়া তথ্যের উপরে সুদৃঢ় রাখবো কোরআনের কোন বিষয়ে যদি বিজ্ঞান আবিষ্কার করতে ব্যর্থ হয়েছে তাহলে সেটা বিজ্ঞানের ব্যর্থতা অথবা হতে পারে আজকের দিন পর্যন্ত বিজ্ঞান যতটুকু এগিয়েছে তাদের গবেষণা তাদের যন্ত্রের শক্তি যত দূর পর্যন্ত রহস্য উদ্ঘাটন করতে পেরেছে এটুকু আমাদের কাছে স্পষ্ট আর যেগুলো এখনো পর্যন্ত তারা উদ্ঘাটন করতে পারেনি হয়তো আগামী দিন কোন বিজ্ঞানে কোনো আবিষ্কার হয়তো আরও অনেক রহস্য উদ্ঘাটন করবেন তখন হয়তো আজকের দিনে অনুদ্ঘাটিত কোরআনের বিষয়গুলো আগামী দিন সেই যুগের মানুষ আল্লাহ সুহানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হয়তো তা গ্রহণ করবে এটাই বাস্তবতা আজকের বিজ্ঞান যেখানে পৌঁছতে পারেনি হয়তো আগামী দিন বিজ্ঞানের এমন গবেষণা অথবা যন্ত্র উদ্ভাবিত হবে যে কোরআনে বর্ণিত এই রহস্যময় অনেক বিষয় হয়তো তারা সেদিন উদ্ঘাটন করবে সেদিনের মানুষ হয়তো অবনত চিত্তে আল্লা সুবাহান্লার দরবারে শেষ দায় লুটিয়ে পড়বে অথবা বলবে সুবাহান্লাহ তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই ধারাবাহিক আলোচনাটিতে বস্তুত কোরআনের এই বিভিন্ন আয়াতগুলো নিয়ে আমরা যে আলোচনা পেশ করছি এটি একদিকে কোরআন বোঝার একটা সহজ প্রয়াস আর দ্বিতীয়ত তার সাথে আধুনিক চিন্তা চেতনাকে মিলিয়ে নেওয়ার একটা ক্ষুদ্র চেষ্টা আমরা ইতিপূর্বে সুরাবাখার ২৮ এবং উনত্রিশ নম্বর আয়াত নিয়ে আলোচনা করেছিলাম আমরা আজকের পর্বটিও ওই দুটি আয়াতকে সামনে নিয়েই সৃষ্টি জগৎ সম্পর্কে মানব সৃষ্টি সম্পর্কে আমরা আরেক ধাপ আলোচনাটিকে এগিয়ে নেওয়ার আমরা চেষ্টা করছি তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা প্রথমে দেখে আয়াত দুটিতে আল্লাহাক আমাদের উদ্দেশ্যে কি বলেছেন আল্লাহাক বলছেন কেমন করে তোমরা আল্লাহর সঙ্গে কুফুরি করো কেমন করে তোমরা আল্লাহর সাথে সত্যকে গোপন করে মিথ্যা ধারণ করো একবার নিজেদের অবস্থাটি চিন্তা করে দেখো এখন তুমাত ছিলে মৃত অর্থাৎ তোমাদের কোন অস্তিত্ব ছিল না তোমাদেরকে জীবিত করলেন। এই জীবিত করা তোমাদের জীবনের শেষ নয় সোম্মা ইউমিত আবার তিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন এবং সোম্মা পুনরায় তোমাদেরকে জীবিত করবেন সোম্মা ইলাইহি তরু যাউন আর আল্লা সুবাহ তার দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে প্রত্যাবর্তনের স্থান ঠিকানা আমাদেরকে মানব জাতিকে আল্লাহ সুবাহ দিকে উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন সেই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন জমিনে যা কিছু আছে সবকিছু অতবর তিনি ইস্তা ইলাসম আকাশের দিকে মনোনিবেশ করেন এবং তাকে তিনি সর্ব বিষয়ে সর্বাধিক জ্ঞাত সম্মানিত দর্শক শ্রোতা আমরা দুটো আয়াতের সহজ সরল বাংলা অনুবাদ শুনলাম এই দুটো আয়াতকে নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ বিরতির পর যাচ্ছে সামান্য করি আমাদের এই আলোচনার সঙ্গে আপনারা আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানে পড়ব সারা দুনিয়ার মানুষকে করেন মাজিদ আল্লাহ পড়তে বললেন चिंता देखने अनुष्ठान छाय कल साढ़े दस टाय बांगे और दस टाय भारत BSTB Bangla He faces. Yeah, is, is, question is, questions uh, questions. About, he listens. My question is about the beard about What? What people He answers. So number 1 is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic hadith. If Allah helps to believe me, you have to get success. Catch Dr. Zakir দেখুন রবিবার রাত আটটায় বাংলাদেশে ও রাত সাড়ে ভারতে বিস টিভি বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয়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 মাদানির সম্মানিত দর্শক শ্রোতা আমরা সুরাবাখার আটাশ এবং উনত্রিশ নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি এই আয়াতের সারমর্ম নিয়ে আমরা ইতিপূর্বেও একটি পর্বে আলোচনা করেছি আজ আমরা এই আলোচনার মাধ্যমে আল্লাহ সুার এই বিশাল সৃষ্টির ভিতরে আমাদের দৃশ্যমান জগৎ এবং তার বাইরে যে অদৃশ্য জগৎ এবং মানবজাতির আসা যাওয়া তাদের জন্ম নেয়া মৃত্যুবরণ করা আবার পৃথিবী থেকে তাদের বিদায় হয়ে যাওয়া সেই জগতে আবার তাদের জীবিত হওয়া তারপরে আবার তাদের এক জায়গায় মিলিত হওয়া এই যে বিষয়গুলো বিজ্ঞান বলবে এটা একটা রহস্যময় বিষয় কিন্তু কোরআন বলছে এটাই হচ্ছে সত্য এবং সঠিক বিষয় আমরা যদি এখানে আধুনিক বিজ্ঞানের কোন যন্ত্র কৌশল দিয়ে এই জীবিত হওয়া মৃত্যুবরণ করা আবার পুনরুত্থিত হওয়া এবং সেই স্রষ্টা আল্লা সুবাহ হওয়া তালার দিকে ফিরে যাওয়ার এই পর্যায়ে ক্রমিক বিষয়গুলোকে বিজ্ঞানের দৃষ্টিতে মূল্যায়ন করতে যাই তাহলে আমরা কিছু বিষয়ে ইতিবাচক সমাধান পাব কিছু বিষয়ে নেতিবাচক সমাধান পাব অর্থাৎ এখানে যে জিনিসটি আমাদের কাছে স্পষ্ট হচ্ছে সেটা হলো এই একটি আয়াতে বিজ্ঞান এক ধাপ অগ্রসর হয়েছে রহস্য উদ্ঘাটনে আর এই আয়াতের দ্বিতীয় ধাপের রহস্য উদ্ঘাটনে বিজ্ঞান এখনও পিছিয়ে আছে আমাদেরকে মাথা নত করে আল্লা সবাহান ওয়া তালার যে সংবাদ আমাদেরকে ওয়াহির মাধ্যমে তার নিজের বাণীতে তার কালামে আমাদেরকে অবহিত করেছেন আমরা সেটাকে নত শিরে সেই বাক্যগুলোকে সেই কথাগুলোকে বিশ্বাসের সঙ্গে দৃঢ়তার সঙ্গে আমরা গ্রহণ করে নিচ্ছি কী বলা হচ্ছে তা অহংকার বয়সের একটি পরিপূর্ণতায় পৌঁছে তখন তার ভিতরে কিছু মানসিক অবস্থার উন্নতি ঘটে সে তখন ভালো বিচার করার একটা যোগ্যতা অর্জন করে সে তখন তার নিজস্ব ফ্রিডম অফ উইলের দ্বারা পরিচালিত হয় তার উইলটি তখন অনেকটা মুক্ত স্বাধীনভাবে বিচরণ করে এটি মানুষের জন্য আল্লাহ আল্লা সুবাহান্লার এক মস্ত বড় নিয়াম সে স্বাধীনভাবে ভাবতে পারে স্বাধীন চিন্তা করতে পারে সে তার কল্পনায় অনেক কিছুকে নিয়ে আসতে পারে সেখান থেকে সে যাচাই বাছাই করতে পারে এই যে শক্তি এটা আল্লাহ সুবাহান হাত আল্লাহর দাম এটির উপরেই আল্লাহ আপাক এই আয়াতটির ভিতরে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে অনুভূতি শক্তি যে বিচার শক্তি যে উইল তোমাকে আমি আল্লাহ তোমাকে দিয়েছি দান করেছি সেই উইল দিয়ে সেই স্বাধীনতা দিয়ে সেই চিন্তা দিয়ে সেই বিচারিক শক্তি দিয়ে তুমি আমাকে ভুলে গেছ এবং আমার কাছে ফিরে আসতে হবে এটা তুমি আজ অস্বীকার করছো তুমি বলছো যে না মৃত্যুর পরে আর পরবর্তী জীবন বলে কিছু নেই এখানে এই আয়াতটির মাধ্যমে আল্লাহ পাক অস্বীকারী দাম্ভিক অথবা সত্য গোপনকারী যেটাকে কোরআনের খুব সহজ ভাষায় কুফুরি শব্দ দিয়ে আমরা বলি শিরি কুফুর মুনাফেক এই যে আরবি শব্দগুলো আমাদের ইসলামী জীবন ধারায়। খুব সহজ সরল শব্দ হিসাবে এখন আমরা গ্রহণ করে নিয়েছি ব্যবহার করছি যারা কাফের আমরা কাফের বলতে বলি যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা পরকাল বিশ্বাস করে না যারা কোরআন এবং হাদিসকে বিশ্বাস করে না এইভাবে যারা মুক্ত স্বাধীনভাবে এক ধরনের গোয়ার তুমি করে যারা চলে এদেরকে বলা হয় কাফের আমরা বলি কাফের কিন্তু এই কুফুরি করাটা যে অবৈধতা এবং এটি যে আল্লাহ সবাহন ও তালার বিরুদ্ধে একটা যুদ্ধ সেটাই আল্লাপাক এখানে একটা তীব্র তীক্ষ্ণ প্রশ্নের মাধ্যমে জিজ্ঞেস করছেন যে আজ তুমি একটা পরিপূর্ণ অবস্থায় পৌঁছে তোমার জীবনের একটা সুন্দর অবস্থানে পৌঁছে স্বয়ং তুমি আমাকেই ভুলে বসেছো। অবাধতা শুরু করে দিয়েছ এবং তখন এই বিবেক হয়েছে যে তুমি তোমার নিজের অবস্থাটি একবার ভেবে দেখো। কোন তুম তুমি মৃত ছিলে এখানে মৃত বলতে তুমি ছিলে না মৃত হওয়া মানে নাই হয়ে যাওয়া লোকটি বরণ করেছেন মানে তিনি নাই হয়ে গেছেন যেটুকু অবশিষ্ট আছে সেটুকু তার দেহ আর দেহটাকে সুন্দর একটি ব্যবস্থার মাধ্যমে তাকে কবরস্থ করার আয়োজন চলছে কিন্তু যিনি ছিলেন মৃত্যুর মধ্যতে তিনি নাই হয়ে গেছেন পৃথিবীর কোথাও কোনো যন্ত্র দিয়ে আর তাকে খুঁজে বের করা যাবে না এই মৃত্যু একদিনের আজকের যে মানব সমাজ মানব সম্প্রদায় গোটা বিশ্বে যে মানবের জয় জয়কার অবস্থা যে মানব বিশ্বব্যাপী দাপটের সঙ্গে এই প্রান্ত থেকে ওই প্রান্তে দাবড়িয়ে বেড়াচ্ছে তার আজকে তাদের উদ্ভাবনী শক্তি আবিষ্কার দিয়ে বিশ্বকে আজকে টাক লাগিয়ে দিয়েছে অথচ এই মানব সম্প্রদায়ের পিছনের ইতিহাস কি আল্লাহ সেটি বলছেন সে কোনো উল্লেখ করার মতো কোনো বিষয় ছিল না সেটি আল্লাহর ইচ্ছার বাস্তবায়ন শুধুমাত্র মানুষের অস্তিত্ব আল্লাহ ইচ্ছে করেছেন তাই মানুষ বাস্তবে রূপ লাভ আল্লাহ পাক যদি ইচ্ছে না করতেন তাহলে আজকের এই বিশ্বময় মানুষের এই এত ব্যাপক বিচরণ সম্পূর্ণ নাই হয়ে যেত সম্পূর্ণ অস্তিত্বহীন হয়ে যেত এটি পাক আমাদেরকে স্মরণ করিয়েছেন কেই ফতাক ফরুন আবিল্লাহ ওয়া কুন্তুম তোমাদেরকে মৃত থেকে তিনি তোমাদেরকে জীবিত করেছেন অর্থাৎ অনস্তিত্ব থেকে তোমাদেরকে অস্তিত্ব দান করেছেন তোমরা রূপহীন ছেলে তোমাদেরকে রূপ দান করেছেন তোমরা দেহহীন ছেলে তোমাদেরকে দেহ দান করেছেন তোমরা অনুভূতিহীন ছেলে তোমাদেরকে অনুভূতি দান করেছেন এই সব কিছু আল্লা সুবাহানার সৃষ্টির একটি প্রক্রিয়া এই প্রক্রিয়াটি দীর্ঘকাল দীর্ঘকালব্যাপী আল্লা সুবাহনতলা তিনি সৃষ্টি করে চলছেন বিজ্ঞান এই পর্বে এই অংশে আমাদেরকে সমর্থন করে আমাদেরকে সহযোগিতা করে যে হ্যাঁ সৃষ্টির প্রক্রিয়াটি কোরআনে বর্ণিত যে বিষয় আমরা এটিকে রূপে উদ্ভাবন করে প্রমাণ করতে পেরেছি কোরআন বহু আগে বলে দিয়েছে এটা আল্লাহর সৃষ্টির প্রক্রিয়া আর এই প্রক্রিয়াতেই সৃষ্টি সূচিত হচ্ছে এটাই আল্লাহ সাহানা হাত আল্লাহ হেকমত এবং তার মহা প্রজ্ঞার নিদর্শন আয়াতুল্লিউল আলবাব যারা সূক্ষ্ম জ্ঞানের অধিকারী যারা বিজ্ঞ তাদের জন্য এই সবের ভিতরে রয়েছে অসংখ্য নিদর্শন সৃষ্টি করেছেন জীবন দিয়েছেন আবার তোমাদেরকে দান করবেন এটা বাস্তবতা আমরা যে কোনো মানুষ জন্মগ্রহণ করছি জীবন যাপন করছি তারপরে আবার আমরা মৃত্যুবরণ করছি আমরা নাই হয়ে যাচ্ছি আমরা বিলীন হয়ে যাচ্ছি আমরা এই প্রকৃতির সাথে এই সৃষ্টি জগতে মাটির সাথে আমরা মিশে যাচ্ছি এটা বাস্তবতা এই বাস্তবতাকে বিজ্ঞান বলছে ঠিক কিন্তু সুম্মা সোম্মা আবার তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে এখানে এই জগতে এখনো বিজ্ঞান পৌঁছতে পারেনি তাতে কি হয়েছে বিজ্ঞান তো অনেক কিছু উদ্ভাবন করতে পারেনি, কিন্তু কোরআন আমাদেরকে সেই জগতে পঁচিয়ে দিয়েছে কোরআন বলছে কি যে ওখানেও তোমাদেরকে পুনরায় সৃষ্টি করা হবে পুনরুত্থিত করা হবে এবং এই পুনরুত্থান এই গ্রহে নয় ভিন্ন গ্রহে অথবা এই গ্রহ যখন বিলুপ্ত হয়ে যাবে ধ্বংস চোরমার হয়ে যাবে আধুনিক বিজ্ঞান আধুনিক সৃষ্টির গবেষণা পৃথিবী ধ্বংস হবে মহাপ্রলয়ের মধ্য দিয়ে পৃথিবীর নিজস্ব একটি আয়ু আছে এবং সেটি ক্রমে ক্রমে ক্ষয়িষ্ণ হচ্ছে যত বছরই সামনে হিসেব কষা হোক না কেন এই যে পৃথিবীর আণবিক গঠন এর ভিতরে যতগুলো উপাদান উপকরণ রয়েছে প্রত্যেকেরই একটি নির্দিষ্ট আয়ুষকাল আছে সে ততক্ষণ পর্যন্তই থাকবে যতক্ষণ পর্যন্ত তার ভিতরে এই লংজিবিটি কাজ করবে তারপর এক সময় তার আনবিক গঠন চূর্ণবিচূর্ণ হয়ে যাবে ফলে পৃথিবী ধ্বংস হবে এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে এটা বিজ্ঞান আজকে আমাদের সামনে তুলে ধরছে সোম্মা ইলাইহি তুর যাউন ধ্বংসের পরে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর সান্নিধ্যে তার দিকে তিনি কে তিনি আল্লাহ আর সেই জগৎটি কোথায় হয়তো সেখানে বিজ্ঞানের গবেষণা পৌঁছতে পারেনি কিন্তু আমাদের চিন্তা আমাদের ইমান এবং কোরআনের এই মেসেজ আমাদেরকে জানিয়ে দিচ্ছে আমাদেরকে একদিন যেতে হবে আল্লাহ সুবাহর কাছে বিজ্ঞান এই জগৎ পর্যন্ত পৌঁছতে পারেনি তাতে কি হয়েছে আমরা কোরআনের মাধ্যমে জেনেছি পৃথিবী প্রলয়ের পরে ধ্বংসের পরে আরেকটি জগৎ আছে এবং সেই জগতে আমাদেরকে আবার পুনরুত্থিত হতে হবে এটুকু আমরা অ্যাডভান্স হয়ে আসি, এই জ্ঞানে আমরা আগিয়ে আছি আলহামদুলিল্লাহ এটার জন্য আমরা প্রাণ খুলে সুক্রিয়া আদায় করতে পারি আজকে যারা বিজ্ঞানের উপরে পুরোপুরি নির্ভরশীল তারা একটা জায়গায় এসে কিন্তু থেমে যায় তারা এসে মৃত্যু ধ্বংস এর পরে আর কিছু খুঁজে পায় না আর আল্লাহর উপরে বিশ্বাসী কোরআনের পাঠকরা কোরআনের গবেষকরা কোরআনের অনুসরণকারীরা দেখে যে না ধ্বংসের পরে আবার আরেকটি উত্থান আছে আরেকটি জীবন আছে এবং সেই জীবন পরকালের জীবন দীর্ঘকালীন জীবন এবং সেখানে আর একটি মিলন মোহনা আছে সেখানে মিলতে হবে সেখানে গিয়ে আমাদের জড়ো হতে হবে এবং সেই মিলন হবে সৃষ্টির সাথে মহা স্রষ্টার সেই একত্রিত হওয়া হবে আল্লা সুবাহান হওয়া তাল্লার সঙ্গে তবে সেই মিলনের জন্য তার নৈকট্য লাভের জন্য এই দুনিয়াতে প্রয়োজন হবে এমন কিছু আচরণিক এমন কিছু কার্যক্রম যেগুলোকে আমরা বলি ইবাদত সেই ইবাদতই আমাদেরকে পৌঁছাতে পারে তিনি আসমানের দিকে মনোনিবেশ করেন এবং তাকে সাত আসমানে রূপান্তরিত করেন ওয়াহু আিকুলিশন আলিম আর তিনি তো সব বিষয়ে সর্বজ্ঞাত দেখুন পৃথিবীর সব কিছু জমিনের সব কিছু তার মানে কি পৃথিবীতে আমরা যা কিছু দেখছি এই সব কিছু মানব কল্যাণের জন্য পৃথিবীতে কি কি দেখছি মানব কল্যাণের জন্য আল্লাপ কি দিয়েছেন আমাদের এই ধারাবাহিক আলোচনায় আপনারা আমাদের সঙ্গে ইনশাআল্লাহ থাকবেন আপনাদের সাথে পরবর্তী পর্বে এই বিষয়গুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাল আজকের পর্ব এখানে শেষ করছি অমাতা ফিকি ইল্লা বিসালামুম ও রহমতুল্লাহ বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য তাই আসুন সন্ন্যার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লাতি তিল হকাম এর মাধ্যমে দর্শ হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে सुनारंत्रण देख शुमार भारत पृथ ऐसी डक आंतरिक बार्ता शान जी बृद्धि प्रत्येक दाना जा ব্যবসায়িক ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন সত্তর হাজার পার্সেন্ট আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজ বিনিয়োগ করুন আল্লাহ রাস্তায়